شكه تقضيق في صدر الرحيم والدمع فاض من الأسية والسكب إهرع إلى الرحمن واسدقته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له আন্না আম্মা প্রিয় আমরা এমন একটি সিরিজ আলোচনা শুরু করতে যাচ্ছি যে বিষয়টি জীবনে একবার আলোচনা করাই যথেষ্ট নয় বছরে একবার আলোচনা করাই যথেষ্ট নয় মাসে একবার আলোচনা করাই যথেষ্ট নয় সপ্তাহে কিংবা দিনে একবার আলোচনা করার শোনাই যথেষ্ট নয় বরং এটি হচ্ছে এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রতিটি ঘণ্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডে প্রয়োজন জীবনের প্রতিটি মুহূর্তে জীবনের প্রতিটি ধাপে ধাপে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের কল্প আমাদের অন্তর অন্তর কি অন্তর হচ্ছে এমন এক স্থান যার দিকে আপনার প্রতিপালক তাকিয়ে আছেন ভেবে দেখুন আসমান ও জমিনের অধিপতি পরাক্রমশালী আল্লাহ তিনি আপনার পদ পদবি নয় আকার আকৃতি নয় দৈহিক অবকাঠামো নয় আল্লাহর সাথে একনিষ্ঠতা রয়েছে আপনার অন্তরে কি আল্লাহর সাথে সততা রয়েছে আপনার অন্তরে কি আল্লাহ তাল্লার প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে আপনার অন্তর কি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখে আপনি কি মহিম আল্লাহ করেন শিরোনাম হচ্ছে আসুন আমাদের অন্তর নিয়ে চিন্তা করি আমাদের অন্তর নিয়ে গবেষণা করি প্রিয় ভাই বোনেরা আমরা দুনিয়ার সকল বিষয় নিয়ে চিন্তা করি যখন আমাদের থেকে কোনো সম্পদ হাত ছাড়া হয়ে যায় তখন আমরা প্রেশান হয়ে পড়ি যখন দুনিয়ার কোনো পদ পদবি ছুটে যায় তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই যখন কোনো ভোগ সামগ্রী থেকে বঞ্চিত হয়ে যাই তখন আমরা আক্ষেপ করতে থাকি কিন্তু আমরা কি আমাদের কল্প আমাদের অন্তরকে নিয়ে কখনো চিন্তা করি আমাদের অন্তর কি আমাদের পেরেশানির কারণ হয় অনেকে হয়তো জিজ্ঞেস করবেন অন্তর নিয়ে চিন্তা করা বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে অন্তর নিয়ে চিন্তা করা বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা আমাদের অন্তরে অবস্থিত ইমানের অবস্থা নিয়ে চিন্তা করব। আসলেই কি আমাদের অন্তরে বাস্তবিক অর্থে ইমান রয়েছে আমরা আমাদের অন্তরে অবস্থিত এ তথা একনিষ্ঠতা নিয়ে চিন্তা করব আমরা কি সকলে ইবাদত পাল আমরা আমাদের অন্তরের সততা নিয়ে চিন্তা করব আসলে কি আমরা আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী আমরা আমাদের অন্তরের ভয়ভীতি নিয়ে চিন্তা করব, আসলেই কি আমরা আল্লাহ সো বাহান হুয়া আলাকে ভয় করি আমাদের বাহ্যিক অবস্থা নয় বরং অন্তরের অভ্যন্তরীন অবস্থা নিয়ে চিন্তা করাই এখানে উদ্দেশ্য তিনি বলেন আস্তাউলি আস্ত আমি আস্তাহ বলার ক্ষেত্রে আমার শততার কমতির কারণে আবার বলছি আল্লাহ আকবার। তারা কত মহান ছিলেন তার আস্তাক ফির বলার সময় নিজের অন্তরের অবস্থার প্রতি খেয়াল রাখতেন আমরাও তো আস্তাক ফির আল্লাহ করি কিন্তু আস্তাক ফির্লাহ বাক্যটা এটা কি আসলেই আমাদের অন্তর থেকে বের হয় নাকি শুধু মাত্র মুখে উচ্চারিত হয় আমরা কি গুণার অনুসূচনা নিয়ে অন্তর থেকে আস্তাক ফিরুল্লাহ বলি নাকি এমনিতেই মাত্র মুখে মুখে উচ্চারণ করি অন্তরের অবস্থার দিকে খেয়াল রাখতে হবে ধরুন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন প্রার্থনার সময় আপনি ভালো করে লক্ষ্য করবেন এই প্রার্থনার বাণীগুলো কি আসলেই আপনার অন্তর থেকে বের হচ্ছে আপনি কি করছি। ইয়া কানা আবুদু ইয়া কানাস্ত কিন্তু কখনোই কি এই আয়াতের মর্মার্থের দিকে খেয়াল করে এই আয়াত তিলাওয়াত করেছি ইয়া কানা আবুদুইয়ার মর্মার্থ হল হে আমাদের প্রতিপালক আপনি একক আপনার নেই আমরা ইবাদত করি আপনি ছাড়া আর কারো ইবাদত করি না ইয়া কেন মর্মার্থ হলো এবং আমরা শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই আপনি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না এজন্যই বলছি প্রিয় ভাই বোনেরা সব সময় আমাদের অন্তরের অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে কেননা সাল্লাম বলেছেন তোমাদের আকার আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল সমূহের প্রতি লক্ষ্য রাখেন প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের বাহ্যিক আমলের দিকে খুব লক্ষ্য রাখি কিন্তু অন্তরের আমলের দিকে লক্ষ্য রাখি না কিন্তু আমরা আমাদের আত্মিক পরিশুদ্ধির বিষয়ে প্রতিযোগিতা করি না উদাহরণস্বরূপ আমরা যখন জামাতের সহিত নামাজ আদায় করি তখন কি আমাদের মাঝে এই অনুভূতি আসে যে আমরা আমাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হচ্ছি কেউ ভাই বোনেরা সব সময় আমাদের অন্তরের অবস্থার দিকে খেয়াল রাখতে হবে অন্তরের হিসাব নিকাশ করতে হবে ইমাম ইবনে তাইমিয়া রহম্লা বলেছেন চিন্তা করে মনোযোগের সাথে দুরাকাত নফল নামাজ পড়া সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম মনে করুন আপনি পূর্ণ মনোযোগের সাথে দুরাকাত নামাজ পড়লেন তাকবীর তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত আপনার তা দেখেন না বরং তিনি নামাজের মাঝে বান্দার একনিষ্ঠতা দেখেন আল্লাহ পবিত্র কালামে মাজিদে বলেছেন আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের সুতরাং বেশি আমল নয় বরং উত্তম আমলই আল্লাহ তাল্লার নিকট গ্রহণযোগ্য প্রিয় ভাই বোনেরা এই উত্তম আমলের জন্য অপরিহার্য হল বেশি বেশি করে অন্তরের পরিশুদ্ধির জন্য আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করা কেননা যখন অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে তখন আমাদের বাহ্যিক আমলগুলোও পরিশুদ্ধ হয়ে যাবে অন্তর পরিশুদ্ধ না থাকার কারণে নিজেদের অজান্তেই আমরা অসংখ্য ভুলের শিকার হই অসংখ্য ভুল করে বসি যেমন কখনো আমরা আমাদের অন্তর্কে আল্লাহর পরিবর্তে মানুষের সাথে সম্পৃক্ত করে ফেলি আল্লাহর চেয়ে বেশি মানুষকে ভয় করি আল্লাহর চেয়ে বেশি মানুষের কাছে যা রয়েছে তার উপর বেশি নির্ভরশীল হয়ে যাই অথচ আমাদের আল্লাহ উপর নির্ভরশীল হওয়ার কথা ছিল একটি বাস্তব উদাহরণ দিচ্ছি মনে করুন যদি কোনো দেশের প্রধানমন্ত্রী এই ঘোষণা দেয় যে ব্যক্তি গভীর রাতে ফজরের দু ঘন্টা পূর্বে আমার প্রসাদের সামনে এসে তার প্রয়োজনগুলো তুলে ধরবে আমি তার প্রয়োজন সমূহ পূর্ণ করে দিব সে যদি আমার কাছে বাড়ি চায় তাহলে আমি বাড়ি দিব সে যদি গাড়ি চায় তাহলে আমি গাড়ি দিব সে যদি ভালো কোনো চাকরি চায় তাহলে চাকরির ব্যবস্থা করে দিব এমনি ভাবে সে তার প্রয়োজনীয় যা কিছু চাবে আমি তাকে তাই দিব তবে শর্ত হল গভীর রাতে ফজরের দু ঘন্টা পূর্বে আমার প্রসাদের সামনে এসে উপস্থিত হতে হবে আচ্ছা বলুন তো এই ঘোষণার পর পুরো দেশের মানুষ কোথায় থাকবে গ্রাম শহর থেকে কোটি কোটি মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে মানুষের বিশ্বাসের দিকে লক্ষ্য করুন দুনিয়ার এক প্রধানমন্ত্রী পেপার পত্রিকায় টিভি চ্যানেলে ঘোষণা করল যে যে ব্যক্তি গভীর রাতে আমার বাসভবনের সামনে আসবে সে যা চাবে আমি তাই দিব সে যদি গাড়ি চায় তাহলে আমি গাড়ি দিব সে যদি বাড়ি চায় তাহলে আমি বাড়ি দিব সে যদি সুন্দরী স্ত্রী চায় তাহলে আমি সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দিব এই ঘোষণার সাথে সাথেই মানুষের সিরিয়াল লেগি গেল দুনিয়ার এক তুচ্ছ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সবাই লাইন ধরে অপেক্ষা করতে লাগলো এটা হলো দুনিয়ার সামান্য এক প্রধানমন্ত্রীর উপর আমাদের বিশ্বাস করুন আমাদেরকে বলেছেন রাতের এক তৃতীয়ংবাহিত হওয়ার পর আল্লাহ সুহান হুয়া তালা প্রথম আসমানে অবতরণ করেন হাদিসের ভাষ্যের দিকে লক্ষ্য করুন এখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে আল্লাহ তালা প্রতি রাতে প্রথম আসমানে অবতরণ করেন এখানে এমনটা বলা হচ্ছে না যে আল্লাহ তালা প্রতি বছরে একবার প্রথম আসমানে অবতরণ করেন অথবা প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে একবার প্রথম আসমানে অবতরণ করেন বরং বলা হচ্ছে আল্লাহ তালা প্রতি রাতে রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর প্রথম আসমানে অবতরণ করেন এবং দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলতে থাকেন আনাল মালিক আনাল মালিক من ذا الذي يدعوني فأستجيب له من ذا الذي يسألني فأعطيه من ذا الذي يستغفرني فأغفر له فلا يزال كذلك حتى يضي الفجر تنه دیکھ دیکھ بولتا تھا كن امي بات شا امي رجا دي رات کیا چھو امون جا اما کے داگ بے কি এমন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনাকে পূর্ণ করব, কি আছো এমন যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব ফজরে রাখ পর্যন্ত আল্লাহ সুহান হুয়া তালা তার গুনগার অভাবী বান্দাদেরকে এভাবেই ডাকতে থাকেন অথচ মানুষেরা আল্লাহর ডাকে সারানা দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে প্রিয় ভাই বোনেরা আমাদের অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নেই এজন্যই তো আমরা আল্লাহর ভরসা না করে মানুষের উপর ভরসা করি আল্লাহর প্রতিশ্রুতিকে গুরুত্ব না দিয়ে মানুষের প্রতিশ্রুতিকে বেশি গুরুত্ব দেই এই সব কিছুই আমাদের দুর্বল ইমানের বহির প্রকাশ আসুন না আমরা আমাদের দুর্বল ইমানের জন্য অনুতপ্ত হই এবং নিজেকে নিজে প্রশ্ন করি কেন আমার ইমানের এই অবস্থা কেন আল্লাহর ভয়ে আমার হৃদয় বিগলিত হয় না আমি তো কোরআন পড়ি কিন্তু কোরআন এর কোনো প্রভাব আমার হৃদয়ে পড়ে না আমি তো জান্নাত সংক্রান্ত আয়াত গুলো করি কিন্তু আমার হৃদয়ে এর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না আমি তো জাহান নাম সংক্রান্ত আয়াত গুলো করি কিন্তু আমার হৃদয়ে এর কোনো প্রভাব পড়ে না যদি এই কোরআন কে আমি কোনো পাহাড়ের উপর করতাম তবে তুমি দেখতে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে না শক্ত হয়ে গেছে যে এই কোরআনের মাধ্যমে আমাদের হৃদয়গুলো বিগুলিত হয় না আমাদের হৃদয়ে কোরআনের কোনো প্রভাব পড়ে না আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে লাশ কাঁধে বহন করে আমরা আমাদের সামনে জান্নাত জাহান্নাম কিয়ামত দিবসের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয় কিন্তু এই আলোচনা আমাদের অন্তরে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে না প্রিয় ভাই বোনেরা আসলেই আমাদের হৃদয়গুলো অনেক শক্ত হয়ে গেছে আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় দূর হয়ে গেছে সুতরাং আসুন আমরা আমাদের হৃদয়গুলোকে বিগুলিত করতে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করতে বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করি যে দোয়াটি আমাদেরকে রাসুল সাল্লি সাল্লাম শিখিয়েছেন আল্লাহবা হে আল্লাহ আমি আপনার নিকট এমন থেকে চাই যে আপনার সন্ত্রস্ত হয় না। এবং এমন দোয়া থেকে পানা চাই যে দোয়া আপনার নিকট কবুল হয় না এবং এমন নভস থেকে পানা চাই যে নভস সবকিছু পেও পরিতৃপ্ত হয় না প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের হৃদয় সমূহ অস্থির হয়ে গেছে আমাদের হৃদয়েতা নেই রাসুল আমাদের দোয়া শিখিয়েছেন যে হৃদয়ের স্থিরতার জন্য এই দোয়াটি শিখে নেই এবং অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করি ইয়া মুকালিব কলুবী আলাদ ইয়া মুশারিফল কলুবীলা তো আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন প্রিয় শ্রোতামণ্ডলী ওমা নেটওয়ার্কের পক্ষ থেকে পবিত্র রাম জানে আমরা আত্মশুদ্ধিমূলক বেশ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার ইচ্ছে করেছি আল্লাহ তালা যেন আমাদের ন্যাক ইচ্ছাকে কবুল করেন এবং উক্ত আলোচনাগুলোর মাধ্যমে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন